Assalamualaikum warahmatullahi wabarakatuh Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla la wa man yudlil fala hadiya la, la, la wa ashhadu alla ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluhu amma ba'du fa a'udhu billahi minash নিতিন সম্মানিত পিস টিভি বাংলার দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আলোচনা করছি রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সালাতের ব্যাপারে আল্লাহ রাসুল কিভাবে সালাত আদায় করতেন সেটাই আমাদের তুলে ধরার মৌলিক উদ্দেশ্য এক্ষণে আমরা আসর সালাতের ব্যাপারে আলোচনা করব। ইনশাআল্লাহ ওমা আল্লাহ আল্লাহর আলমিন বলছেন হাফিজু আলাস তোমরা প্রত্যেকটি সালাদকে হেফাজত করো বিশেষ করে আসরের সালাদকে আল্লাহ রাবুল্লা আলমিন প্রত্যেকটি সালাদকে যথাযথ সময়ে আদায় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বিশেষ করে আসরের সালাদ যেন কোনো রকমের হেরফের না হয় সেই জন্য আরও বেশি গুরুত্ব আরোপ করেছেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন দুইটা আসরকে তোমরা অন্তত গুরুত্ব দান করো একটি হলো আলাস্ত্রু কবলা তুলি এ শসে ওয়াল আস্রু কবলা গুরুবেশ শে দুই আসরের কথা সাহাবেকেরা বুঝতে পারলেন না জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এই ভাষা তো আমাদের জানা নেই দুই আসর বলতে আপনি কি বুঝালেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন অর্থাৎ সূর্য ওঠার পূর্বের যে সালাদ সেটা হল ফজর সালাত এবং সূর্য ডুবার পূর্বের যে সালাত এই আসর সালাত এই দুইটা সালাদকে একসঙ্গে আশ্রয়ন বলেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বুঝতে পারি যে ফজর এবং আসর সালাদকে অতি যত্নে যথাযথ সময়ে আদায় করার জন্য রসুল্লাহ সাল্লি আসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্ব করলেন আসর সালাদ সম্পর্কে কিন্তু দুঃখজনক হলেও সত্য আসর সালাদ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমরা যথাযথ সময়ে এই সালাদ আদায় করি না আমার সালাত যতই সুন্দর হোক যদি সেটার আসলে তরিকায় না হয় তাহলে সেই সালাত সালাত বলে গণ্য হবে না সেটা আগেই বলেছি এখানে একটি বিষয় দর্শক মণ্ডলীকে জানাতে চাই এবাদত করার অন্যতম উদ্দেশ্য হলো তরিকা হলো যখন আমি এবাদত করতে আসব তখন সেটা গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটি শর্ত আল ফিল্লাহ অর্থাৎ একনিষ্ঠ চিত্তে একাগ্রতার সাথে একমাত্র আল্লাহর জন্যই করা আর এখানে কোনো রকম অন্য উদ্দেশ্য থাকলে সেটাই হবে শির্ক তৃতীয়টি হল মোতাবিয়াত রসুলিল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা এই শর্তের মধ্যে দ্বিতীয়টি শর্ত আমি যদি যোগ করি অন্য কোনো শর্তের সঙ্গে তাহলে সেই এবাদতটা আর এবাদত বলে গণ্য হবে না নিঃসন্দেহে যেটা বেদাতে পরিণত হবে সুতরাং আমরা এখানে লক্ষ্য রাখব যে কোন সময়ে রসুল্লাহ সাল আলিক সাল্লাম আসর সালাদটি আদায় করেছেন আমরা আবুদাউদের তিনশো তিরানব্বই নম্বর হাদিসের আলোকে এবং তীরমিজি একশো উনপঞ্চাশ নম্বর হাদিসের আলোকে বসতে পারি জিবরিল আমিন যখন আল্লাহ রাসুলকে সালাদ শিক্ষা দিচ্ছিলেন তখন প্রথম দিন জিবরুলিন আল্লা রসুলকে সালাদ শিক্ষা দিলেন হিনা কানা জিল্লুহু মিসলাহু প্রথম দিন তিনি সালাদ শিক্ষা দিলেন আসরের সালাত যখন বস্তুর ছায়া তার সমপরিমাণ হলো সল্লাবিআল আশরা তখন জিব্রিল আমাকে সালাত আদায় করালেন আমার সঙ্গে সালাত আদায় করলেন দ্বিতীয় দিন রসুল সাল্লাহ আল সাল্লামকে জিবিল আমিন সালাত আদায় করলেন সল্লাল আসরা হিনা কানা জিল্লুহু মিসলাইন যখন বস্তুর ছায়া দ্বিগুণ হলো আগেরটা ছিল এক গুণ দ্বিতীয় দিনের সালাদটা ছিল দ্বিগুণ তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ আল্লা রসুল সালিক একটা দিয়েছেন। আসর সালাদটা কখন আমি আদায় করব। তারা তার কাটি হলো মূল ছায়ার যখন এক গুণ হবে তখন আমি আসর সালাততে আদায় করব। আর মূল ছায়াটি কখন হয় ছায়া যখন আর ছোট হয় না তখন হলো ওইটা মূল ছায়া আর মূল ছায়া থেকে নিয়ে অনুরূপ যখন আর কাঠি হবে তখন হয়ে যাবে আসরের সালাতের সময় আর যখন দুই কাঠি হয়ে যাবে তখন সেটা আসরের সালাতের শেষ সময় আল্লা রাসুল জিবরিল আমিনের সঙ্গে যে সালাদ আদায়ী করেছিলেন সেই সালাদটা দুই দিনে দুই অক্ত একটা ছিল প্রথম দিন আওয়াল অক্তে দ্বিতীয়টে ছিল দ্বিতীয় দিন শেষ অপ্তে এটা হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি এখানে দুঃখজনক একটি বিষয় আছে সেটা হলো রসুল্লাহ সাল আলিকাম আসরের সালাতের সময়কে এত সুন্দরভাবে বুঝিয়েছেন এটা কাঠের মাপ দিয়ে বুঝালেন আরেকটা বুঝাচ্ছেন সাহাবাকেরাম বলছেন যে মদিনা থেকে আসর সালাত আদায় করে উঁচু স্থানের দিকে চলে যেত সেখানে গিয়ে আর সেটা আওয়ালিটা ছিল প্রায় চার মাইল দূরত্ব আশরে সালাদ মদিনাতে আদায় করার পরে সাহাবিরা চলে যেত পাহাড়ি অঞ্চলে অর্থাৎ উঁচু অঞ্চলে তার দূরত্ব ছিল চার মাইল সেখানে যাওয়ার পরেও সূর্য থাকত সূর্যকে ডুব পেত না এই একটা পদ্ধতি বোঝালেন শহীবুখারিতে আর একটি হাদিস বর্ণিত হয়েছে সাহাবাহরম বলছেন যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সালাতাই করতাম সাল্লাবিনাল আসরা আল্লাশল আমাদের সাথে সালাতাই করছেন সুম্মা নানহারুল জাজুর অতঃপর আমরা উঁট জবাই করতাম আর সেটাকে দশ ভাগে ভাগ করতাম অতঃপর রান্না করে খাওয়া দাওয়া করতাম এরপরে সূর্য ডুবতো না এই একটা রাসোর সালাদ কখন পড়তে হবে তার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আসর সালাত কখন আমি পড়বো আল্লাহ বলছেন মুনাফেক সূর্যের অপেক্ষায় বসে থাকত অর্থাৎ যখন সূর্য শয়তানের সিংহের মাঝে অবস্থান করত অর্থাৎ সূর্য যখন ডুবার উপক্রম হতো তখন সে উঠত এবং দ্রুত ফনা করা অতপর সে মুরুবের মতন বা কাকের মতন ঠকর দিয়ে চার রাখ ছালাদ আদায় করতো যেখানে কোনো জিকির ছিল না সমানিত দর্শক মণ্ডলী মন্ডলী আল্লাহবুল আলামিন। অত্যন্ত গুরুত্ব দিয়ে বললেন হাফিজু আল্লা বুস্তা আসরের সালাতকে আল্লাুল বেশি করে সজাগ দৃষ্টিতে নিয়ে হেফাজত করার কথা বললেন তার সঠিক সময়ে সময়টা নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে বলেছেন আল্লাহ রসুলও বলেছেন এরপরে আল্লাহরসুল সাল্লাই সাল্লাম তিনি সুন্দরভাবে একটার পর একটা আসরের সালাতের সময়কে উম্মতকে বোঝানোর জন্য স্পষ্ট করে দিয়েছেন আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আল্লাহরসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের সালাতকে অলসতার দৃষ্টিতে দেখল আসর সালাত পড়তে অলসতা করল। বা আসর সালাতকে ছেড়ে দিল পুরো দিনটার এ বদচ্ছে নষ্ট করল সম্মানিত দর্শক মণ্ডলী এ সমস্ত হাদিসের মাধ্যমে আমরা সকল মুসলিম ভাই বোনকে সচেতন করতে চাই যে আসরের সালাদটা নিয়ে যেন আমরা খেলা না করি গুরুত্বহীন অবস্থায় যেন না পড়ি যখন আমরা আসরের সালাতের ব্যাপারে অনেকেই সচেতন নই একই স্থানে সালাতাদাই করছি উচিত ছিল সঠিক সময়ে একই সঙ্গে সালাতাদাই করা কিন্তু সময়ের বিভক্তি চলে এসেছে সময়টাকে কেউ দেরি করে পড়ছি কেউ আগে পড়ে নিচ্ছি আমরা এখানে বলতে চাই আওয়ালয়াক্তে সালাতাদাই করাটা মমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আল্লাহ বলেন কানা তালাল নিশ্চয়ই সলাদকে মমিনদের উপরে নির্দিষ্ট সময়ের জন্য ফরস করা হয়েছে মমিন ব্যক্তি মাত্র একটু খুলে দেখবে বুঝে দেখবে কখন হাঁ এখানে সচেতনার জন্য আমি দর্শক মন্ডলীকে আহ্বান জানাব এই মর্মে কিছু জয়ীফ হাদিস আমাদের সামনে আছে যেখানে বলা হচ্ছে যে লাম্মা কদিমা নবী সাল্লাহ সাল্লাম মাদিনা যখন আল্লাহরাসুল মদিনায় হিজরত করলেন ইউরুল আসরা আসল সালাদ তিনি দেরি করে পড়লেন এই হাদিসটা মহাদিসগণ সকলেই জৈব বলেছেন আর সেই জৈব হাদিসের আলোকেই যদি আমি সালাতকে দেরি করে পড়তে চাই তাহলে তো কখনো গ্রহণযোগ্য হবে না সমানিত দর্শক মন্ডলী একটু বিরতির পরে আমরা আবার ফিরে ইনশাল্লাহ আপনারা ততক্ষণ আমাদের সাথে যে কোন সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোন জায়গায় যে কোনো জায়গায় যে কোন জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন ও বাংলাতে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बोला देख्य उन्मोचन शुक्रवार थ्रचार सकाल साढ़े सतटा दे কোরআন একটা এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসরের সালাতের সময়টা বোঝানোর চেষ্টা করছিলাম যেমন এই আসরের সালাতকে বিশেষ করে আল্লাহবুল আলমিন অত্যন্ত গুরুত্ব দিয়ে বললেন হাফিজু আল্লা আসরের সালাতকে আল্লাহ রসুল বেশি করে সজাগ দৃষ্টিতে নিয়ে হেফাজত করার কথা বললেন তার সঠিক সময়ে সময়টা নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে বলেছেন আল্লাহ রসুলও বলেছেন এরপরে আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি সুন্দরভাবে একটার পর একটা আসরের সালাতের সময়কে উম্মতকে বোঝানোর জন্য স্পষ্ট করে দিয়েছেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আল্লাুল সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের সালাতকে অলসতার দৃষ্টিতে দেখল আসর সালাত পড়তে অলসতা করলো বা আসরের সালাদকে ছেড়ে দিল পুরো দিনটার এ বাদচ্ছে নষ্ট করল সম্মানিত দর্শক মন্ডলী इस समस्त हादिसर मध्यमेंकल मुस्लिम भाई बन के सचेतन करते चाहिए असर सलादा नहीं जाना खेला ना कर गुरुत अवस्था जिन ना पड़ी देखो आप साला बेपारे अने के सचेतन नई एक ही स्थान सालात कर छी। एक संगे सालात आदाय कमय বিভক্তি চলে এসেছে সময়টাকে কেউ দেরি করে পড়ছি কেউ আগে পড়ে নিচ্ছি আমরা এখানে বলতে চাই আওয়ালয়াক্তে সালাত আদায় করাটা মমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আল্লাহ বলেন ইনার সলাতা কাহা তালাল কিতা বা মা কোথা নিশ্চয়ই সালাতকে মমিনদের উপরে নির্দিষ্ট সময়ের জন্য ফরস করা হয়েছে মমিন ব্যক্তি মাত্র একটু খুলে দেখবে বুঝে দেখবে সরারটি কখন হ্যাঁ এখানে সচেতনার জন্য আমি দর্শক মণ্ডলীকে আহ্বান জানাব এই মর্মে কিছু জয়ীফ হাদিস আমাদের সামনে আছে যেখানে বলা হচ্ছে যে লাম্মা কদিমা নবী সাল্লাহ মদিনা যখন আল্লাহুল মদিনাই হিজরত করলেন ইয়াকিরুল আসরা আসর সালাদ তিনি দেরি করে পড়লেন এই হাদিসটা মহাদিসগণ সকলেই জৈব বলেছেন আর সেই জৈব হাদিসের আলোকেই যদি আমি সালাদকে দেরি করে পড়তে চাই তাহলে তো কখনো গ্রহণযোগ্য হবে না অনুরূপভাবে আর হাদিস বর্ণিত হয়েছে যে ইব্রু মসুদ রাজিয়াল তিনি ইসলিল আসরা বি রিহা তিনি আসর সালাদটা আদায় করতেন দেরি করে আর হাদিস বর্ণিত হয়েছে যে আলী আলীরহ নির্দেশ দিচ্ছেন বিতাহরীল আসরে অর্থাৎ আসর সালাত দেরি করে পড়ার জন্য আলী রাজা আলহানহ নির্দেশ দিচ্ছেন আসর সালাদ পড়তেন আল্লা রাসুল কখন কোন সময় কাঠি কতটুকু সব কিছুই একটার পর একটা তিনি সুন্দর করে বুঝে দিলেন আর যে হাদিসগুলো আসর সালাত দেরি করে পড়ার জন্য বলা হয়েছে একটি হাদিসও সহি নয় এটা সচেতনার জন্য আপনাদেরকে আমি একটু ইঙ্গিত দিলাম এখানে আর বিষয় ইঙ্গিত দিতে চাই যে একটি বর্ণিত হয়েছে মালিক মহে আল্লাহ সল্লাল আসরা হিনা কানা দিল্লু আসুর সালাত তিনি তখনই আদায় করতেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হত সম্মানিত দর্শক মণ্ডলী সই হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল আসরের সালাদ তখন আদায় করতেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হতো এটা এই মর্মে অনেক সই হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস আমি উল্লেখ করলাম বিভিন্নভাবে আল্লাহ রসুল বুঝালেন যেন বুঝতে ভুল না করেন কিন্তু এই জৈব হাদিসটা পেশ করার কারণে হাদিসের সনদ জৈব আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেলাম হাদিসটাকে যদি আমরা গ্রহণ করি তখন দেখা যাবে যে সহি হাদিসের মধ্যে আর জৈব হাদিসের মধ্যে একটি ফারাক তৈরি হয়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আহ্বান জানাব হাদিস সহিটা গ্রহণ করি জৈবটা আল্লাহর অস্তে আমরা বর্জন করার চেষ্টা করি আস্তে আস্তে এখানে কোনো জটিলতার কোনো কিছু নেই এর পরে জিবরিল আমিন তিনি আদায় করালেন মাগরবের সালাদ মাগরের সালাদ যখনই সূর্য ডুবে যাবে হি না আফতার সয়েম যখন ইফতার করে তখনই মাগরে সালাতের সময় হয় আমরা এখানে একটু কথা বলে রাখতে চাই সেটা হলো সঙ্গত কোনো কারণে কোনো ব্যক্তি আসর সালাত আদায় করতে পারেনি হয় ঘুমিয়ে গেছে বা অন্য কোনো কারণে এমত অবস্থায় সূর্য ডুবার আগে যদি এক্রাকাত পাওয়া যায় তবু। মাগরে সালাতের আগে আসর সালাতটি পড়ে নিতে হবে এটাই বিধান আমি এখানে মোটে দেরি করব না। করাটা উচিত আসর সালাত এবং এত বড় গুরুত্বপূর্ণ যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মান আদ্রাকা রাকা আতান কবলা তুলের সামছে ফকাত আদ্রাকার সালাদ যে ব্যক্তি সালাত পড়তে গিয়ে সূর্য উঠার আগে এক রাকাত পাবে আর এক রেখাত হয়তো সূর্য ওঠার পরেই পেল তবুও সে ব্যক্তি সালাত আদায় করল অর্থাৎ সালাত নির্ধারিত সময়ে আদায় করতে হবে যদি সঙ্গত কোনো কারণে না পড়তে পারা যায় তাহলে সূর্য ওঠার আগ মুহূর্তেও ফজর পড়া যাবে অনুরূপভাবে সূর্য ডুবার আগ মুহূর্তে আসর সালাত পড়া যাবে তবে অবশ্যই অবশ্যই নিয়মিত করা যাবে না আমরা মাগরেবের সালাতের ব্যাপারে একটু বলতে চাই যখন সায়ম ইফতার করবে তখন মাগরেবে সালাতের সময় হয়ে যায় অর্থাৎ যখনই সূর্য ডুববে কখন ইফতার করবে সহি বুখারিতে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলছেন যে ফাইদা গরাবাতি শামস যখন সূর্য ডুবে যায় ফাকাত আফতার সয়েম তখনই শ্যাম পালন করে ইফতার করবে তাহলে বুঝা যাচ্ছে যে সূর্য ডুবার পরেই মাগরেবে সালাতের সময় হয় এটা কতক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে লালিমা অব্যাহত থাকে ততক্ষণ অনুরূপভাবে আমরা আর সালাতের বিষয়ে আলোচনা করে এখানে শেষ করতে চাই এশার সালাতের বিষয়টা রসল্লাহ সাল আলসালাম এশার সালাত আদায় করেছেন যখন সাফাক লালিমা যখন ডুবে যায় তখনই এশার সালাতের ওক্ত শুরু হয় এজা গাবার সাফাক পশ্চিম আকাশে যখন আকাশের লালিমা যখনই ডুবে যাবে তখন এশার সালাত শুরু করা যায় ওয়াক্ত হল রাত্রের তিন ভাগের এক ভাগ বাকি রয়েছে তখন পর্যন্ত পড়া যায় তবে যেহেতু আল্লাহ রসুল দেরি করে পড়াকে পছন্দ করতেন আল্লাহ রসুল বলছেন লাউলা আন আশুক কালা উম্মতি আমার তহম্বের সেওয়াকে ইন্দা করলে তাহরীল এসা যদি আমার উন্মতের উপরে ভারী না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় অজু করার নির্দেশ দান করতাম এবং এশার সালাত দেরি করে পড়া নির্দেশ দিতাম বোঝা যাচ্ছে এশার সালাত একটু দেরি করে পড়াটা ভালো উত্তম এটাকেই মনে করতেন সম্মানিত দর্শক মণ্ডলী আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বোঝাতে চাই প্রত্যেকটি সালাতকে যথাযথ সময়ে আদায় করাটাই হলো মমিনের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব মুমিন ব্যক্তি কখনো অলসতা করবে না সঠিক সময়ে সালাত আদায়ী করতে আমরা এখানে সকলকে নিজস্ব অভিমত এবং অন্যের কোনো অভিমতকে গুরুত্ব না দিয়ে কেবল মাত্র পবিত্র কোরআন এবং সৈয়হাদিসে বর্ণিত যে রুল যে নীতি সেটাকেই গ্রহণ করে আমরা সালাতের ওয়াক্তগুলোকে নির্ধারণ করব। আল্লাহর পক্ষ থেকে আসা এই অমক বিধান যদি কোনো ব্যক্তি মেনে নেয় গ্রহণ করে তাহলে পরস্পরের মধ্যে কোনো রকমের বিতর্ক থাকবে না আমরা সকলেই এক সঙ্গে জামাতের সাথে সালাত আদায় করে মুস্তিম ঐক্যের শ্রেষ্ঠতম দৃষ্টান্ত পৃথিবীকে আবারও স্থাপন করতে পারবো ইনশাল্লাহ এতে কোনো সন্দেহের অবকাশ নেই যেমন সাহাবায় কেরাম ছিলেন পরস্পরে ঐক্যবদ্ধ শ্রেষ্ঠ একটি শক্তিশালী জামাত ঠিক মুসলিম উম্মা আবারও অন্তত সালাতের সময়ের ক্ষেত্রে এক হলে সবাই দেখা যাবে আমরা ঐক্যবদ্ধ হব পরস্পরে সুন্দরভাবে সালাত আদায় করার চেষ্টা করব আল্লাহ রব আলিন যেন আমাদের সকলকে সহি হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন আমিন সকলকে যেন সালাতের সময় হেফাজত করার তৌফিক দান করেন আমিন সুবাহা আসাদা ফিরকা আসসালামু আলাইকুম ওরি আমি আমাদের এই ধর্মের কাছে আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জায়গা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড়ো বড়। আলেমগন এর থেকে ফতোয়া এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বা এল ওয়াই ডি তিন 963401024192 শর্ট কোড 3000083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজেবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv পিস্ট টিভি মানবতার সমাধান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 কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগনিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রা সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়